ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার দোয়া কবুল করা হয় এটি কতটুকু সত্য হ্যাঁ এই মর্মে যেটি রয়েছে আদিসটি কেউ কেউ হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন এই হাদিসটি আহ গ্রহণযোগ্য করেছেন তবে এর কমন হাদিস যে চেষ্টা হল ইলিশ সাহেব রোজাদার ব্যক্তির জন্য ইফতারের কথা মানে যে হাদিসের মধ্যে রয়েছে এর লবস নিয়ে মানে হাদিসের সনদ নিয়ে বক্তব্য রয়েছে বাকি একদলাম কেরাম হাসান বলেছেন কিন্তু মানে কমন যে বক্তব্য সেটা হচ্ছে রোজাদারের দোয়া রয়েছে যে দোয়া আল্লাহ রবুল্লা আলামী কখনো ফেরত দেন না আর এটা ইফতারের আগেও হতে পারে কারণ ইফতারের এই মূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু সহিহাদিসের মধ্যে রয়েছে ফারহাতু আফতারের সময় তার একটা আনন্দের বিষয় রয়েছে ইফতারের সময় আনন্দ সবচেয়ে বড় আনন্দ এটাই যে আল্লাহ রবুল্লা আলমানী কাছে আল্লাহ আল্লাহ রবুল্লাহমীর কাছে দোয়া করব করবে সুতরাং এই সময় দোয়া করার বিষয়টি মানে সরফে সালিহিনের আমন দ্বারা সাব্যস্ত হয়েছে এবং অত্যন্ত গ্রহণযোগ্য ইহাদিসটাকে অধিকাংশ লামাহাম গ্রহণযোগ্য বলেছেন